বিস্মিল হি নূন ও মেসর মিনি রব্বি কবি মজ নু য় ও শুরু নুন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে আপনার পালন কর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সত্তরী আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত আপনার পালনকর্তা সম্মুখ জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎ পথপ্রাপ্ত অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না وَالدّ لَْ تدهَهن فَيدههِنُ وَلَا تُقِع كُل حَلَّافِهِي هَم النازِم مَ الشَّ إِ بِنَمين مَن عِلِّ जनीन। तारा चाय जदिनी नमन हन तब नमन जे अदिक शपथ कर आनुगत्य करा जे पश्चात नींदा कर एक कथा अपरे का लागिए फिर जे भल कैसे सीमा लंघन करपिष्ठ कठोर स्वभाव तदुपरि कुख्यत এ কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সে কালের উপকথা হু أَصْحَابَ সরু إِذْ হুমকে মোলে অশ্রী মুহে মসবি আমি তার নাশিকা দাগিয়ে দেব परीक्षा करम परीक्षा करद्यानवाले के जखन तपथ कर सकाले बागान फल आहरण कर इशाल्ला